اللهم اذكر يا والذي ينزل كتبا واحدا فهل نذكركم ماذا ترى من سياسه الموائد الصلاه والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم وعلى للعالمين والصلاه على محمد وعلى جميع الذين اتبعوا আল্লাহু আকবার ওয়া তা'আলা বিল্লাহি ইন্নাল ইসলাম আমালু তা'লিহাল ইসলাম সলানা তা'লিহাল ইসলাম ওয়া ক্বালা জিলালু ইসলাম ওয়া আসসালামু আলাইকুম ওয়া ক্বালা وقال رسول الله صلى الله عليه وسلم في كتبه انما سرایا الله ومن رضى الله رب من الاسلام الذي يسمو وقال من عليه السلام وقال الله الله عليه وسلم बगादी रुबरी बा सयाउज जमा बदा फतुबा लिगुरबा किला मलिल गुरबा या रसूल अल्लाह वला अललदी ला यस्लहुना मा अत्साद नस मिन सुन्नती औ कम्मा তিনটা বড় ইসলামা যদি গুনতে বসো তো বয়স শেষ হবে একদিন আসবে দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর মেয়ামত গা শেষ করা যাবে না শরীর চির গবেষণা আল্লাহ কত নেয়ামত দেওয়ার আছে আর এক শরীরের ন্যায়ামতই অগণিত আমাদের একজন ডাক্তার আছে এখন রিটায়ার্ড হয়ে গেছে আগে সরোয়ার্থীর হেড ছিল এখন বৃদ্ধ হয়ে গেছেন ধানমন্ডিতে গুলশানে থাকেন উনি বলতেন যে ডাক্তারি হিসাবে আল্লাহ মানুষের এক আঙ্গুলের ভিতরে যে রাখছে এটা আমি এসার খান যদি বলতে থাকি তাহলে দেখা যাবে যে জীবনের বিরাট একটা অংশ লেগা যাবে শুধু এই কুদরত বয়ান করতে যায় আসলে তো ব্যবহার করা চলছি কখনো চিন্তা করি না যে আল্লাহ এক শরীরের ভিতরে কত মেয়ামত দিয়ার আছে আর বাস্তবিক এটি সত্য চুকে কুদরত দেখায় বিদায় দেখে দেখার মতো না কুদর দেখায় তাই শুনে জবান কুদ্রত বলায় তাই বলে যদি কোনো উপাদানের মাধ্যমে শুনতো আর দেখতো আর বলতো তিনটা রোগের চিকিৎসা হয়ে যেত দুনিয়াতে অন্ধত্বের জন্য আর প্রবাদের জন্য আর্টিফিশিয়াল বাক শক্তি লাগাইয়া দেওয়া যদিও বিজ্ঞান উন্নতি করতে করতে মঙ্গল গ্রহে চলে গেছে এর উপরেও চলে গেছে কিন্তু এখনো এই তিন সমুদ্রে খুঁজা কিছু পায় নাই যেখানে কোনো উপাদান আছে যেটার মাধ্যমে সে আর্টিফিশিয়াল তৈরি করবে এবং এই তিনটা জিনিসকে দুনিয়া থেকে বিতাড়িত করবে এটা এখনো সম্ভব হইয়া উঠছে নাই আর মনে হয় না কেমন পর্যন্ত হয়ে উঠবে সবচেয়ে বড় মেয়ামত হলো করা যাবে না কিন্তু আল্লাহ আমাদের এত বড় মেয়ামত যেটা চিন্তা করলে শেষ সীমানায় পোচা যাবে না কেননা হাজারো লক্ষ প্রাণী আছে দুনিয়াতে খ্রিষ্ট আছে আবার নিকৃষ্ট আছে আল্লাহ যা খুশি আর দ্বিতীয় নয়ামত হলো যে মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস ও আল্লাহর সব ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে আর ইসলামের চেয়ে বড় কোন ন্যায়ামত নাই আজকে বুঝাও কঠিন বুঝানো কঠিন যেদিন বুঝে আসবে ওই দিন তো বুঝে আসবে এই জন্য কোরআনে আছে একদল ব্যক্তি চিৎকার দিলে আর বলবে কোরআনে সুস্পষ্ট আছে আর এটার উপর একটা হাদিসও আছে লম্বা হাদিস আছে যে দুজগের ভিতরে কাফেররা একটা মুহূর্ত আসবে অপরিচিত মুসলমান নামদারী মুসলমান যাদের শুধু নামটাই ছিল আর কিছু ছিল না কোনো কিছুই ছিল না। শুধু মুসল নিজেকে মুসলমান গুলি পরিচয় দিত দু ভিতরে একটা সময় আর পর্ব আসবে কাফেররা যখন এদেরকে বিখ্যার দিবে যে দুনিয়াতে তো নিজেকে মুসলমান পরিচয় দিতা পরিচয় মুসলমান পত্র ধর্ম কি ইসলাম কি হয়েছে আমাদের সাথেই তো আস একই জায়গায় একই আজাব একই কাতারে একই সেক্টরে একই জায়গায় আমাদের সাথে ভোগ করতেছ তো লাভটা কি আমরা পরিচয় পত্র তো লিখি নাই পরিচয়ও দেয় সাথে আসি কোনো হয় আত্মমর্যাদা জায়গা হচ্ছে তখন আল্লাহ জিবরি লাল ইসলামকে পাঠাবেন আর দুজগের দারোগাকে পাঠাবে যে এদেরকে নামদারি গুলা কেউ আসে যখন আসতে যাবে কোথায় যাও বলে ইসলামের হাতে যখন দড়ায় দিবে তখন তো বুঝবে লক্ষণ ভালোই ঠিক না জিবল ইসলামের হাতে অকি দড়ানো হবে যাকে জাগা মতো নিয়ে যাওয়া হবে জাননাতে এছাড়া ধরানো হবে না যখন ইসলাম শুনায় দিবে যে তোমাদেরকে মুক্তি দেওয়া দিয়া দেওয়া হয়েছে জান্নাত চলো তো তারা ভিতর থেকে চিৎকার দিয়া বলবে হায় যদি নামদারিও হইতাম তাহলে আজকে তো বাঁচার রাস্তা ছিল জন্য দ্বিতীয় আল্লাহ পক্ষের সবচেয়ে বড় এসান যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছে এটাকে লম্বা করতে চাই না যখন আমার উন্ম দুনিয়াকে বড় জিনিস মনে করবে বড় মনে করবে দুনিয়ার গুরুত্ব মহত্ব বড়ত্ব যখন এদের দিলের ভিতরে আচ্ছন্ন হয়ে যাবে তখন ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব প্রয়োজনীয়তা সব কিছু কাঁচায়া বাইর করে দেবে আল্লাহ যেমন আমাদের দিলের থেকে আজকে বাইরে গেছে দুনিয়াকে বড় মনে করার কারণে এটা দ্বিতীয় আল্লাহর ম্যামত চোখের পানি ঝড়াইও পায় না আর আমরা এই জন্য তিনটা বড় আল্লাহ আর আল্লাহ সতার তুমলা আসি ধানের শুক্রিয়া যখন করা হয় तो नया चाय बाढ़ न स्थायी और नयामत छिनानो है और द्वितीय जो न्यामत आल्लाड़ाया दें नया बाड़ा दें দ্বিতীয় একটা আছে ক্ষণস্থায়ী হবে চিরস্থায়ী হবে না আবার তোমাদেরকে শাস্তিও দিব এই জন্য তিনটা বড় নয় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন মানুষ হওয়া মুসলমান হওয়া আমাদের জন্য কতটুকু প্রয়োজন ইসলাম আমাদের জন্য কতটুকু প্রয়োজন যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিছেন সব আমাদেরকে ইসলাম দিচ্ছেন এই ইসলাম আমাদের জন্য কতটুকু প্রয়োজন ইসলামের কোনো কদর নেই আর ওটারও কারণ আল্লাহ রসুল বইয়া দিছে একটু আগেই বলছি দুনিয়াকে যখন বড় মনে করবে দুনিয়ার গুরুত্ব মহত্ব বড়ত্ব প্রয়োজনীয়তা যখন দিনের ভিতরে বসবে তখন ইসলামের সব কিছু দিনের থেকে ইসলামের পুরোজন দিনের পুরোজন আমাদের কতটুকু এটা বুজার দরকার আছে এটা না বুঝলে হবে না দিনের কতটুকু আমাদের প্রয়োজন এটা বুঝার একটা জিনিস বুঝি আমাদের জীবিত থাকতে হলে ছাড়া কোনো বিকল্প নাই ঠিক না রু ছাড়া মাধ্যমে অন্য কিছু দিয়ে জীবিত থাকা যায় লাইফ সাপোর্ট লাইফ সাপোর্টে থাকা যায় না সত্য তো বুঝে করতেছেন তো পূজা রুহের কোন বিকল্প নেই আর যতক্ষণ পর্যন্ত রু ভিতরে থাকবে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচ্ছল থাকবে ঠিক না চক্ষু দেখবে খান শুনবে মুখ বলবে হাত ধরবে পাও চলবে ঠিক না এটাই সত্য রু যখন অঙ্গ কুটুঙ্গ কি আছে সচ্চল আছে আর রু থাকবে না তো অঙ্গকুটুঙ্গা সচ্ছল থাকবে না জীবিত থাকার জন্য যেরকম রুধের কোনো বিকল্প নাই অঙ্গপল থাকার জন্য বিকল্প নাই দিন আর ইসলামের কোন বিকল্প নাই জন্য হাদিসে কিছু লোককে মুর্দা বলছে জীবিত রু তার ভিতরে আছে রু তার ভিতরে আছে সে যদি জীবিত থাকতে হয় তাহলে দিন আর ইসলাম ছাড়া সে জীবিত থাকতে পারবে না এটি আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন পুরো বুঝে আছে আমাদেরকে রুমিদের সাথে যখন মোকাবেলা হইতেছিল তো রুমিরা দেখতেছিল যে মুসলমানদের সামনে কোনো ভাবি টিকতেছে না চিন্তা আবদ্ধ করব পায়ে বেড়ি লাগাবো পায়ে আর ময়দানের ভিতরে ছেড়া দিব সবার পায়ের বেড়ি সবার পায়ের সাথে সংযুক্ত থাকবে যাতে হয়তো মরবে না হয় ভাবতে না পারে মারতে হবে এইভাবে ষাট হাজার সৈন্য কে সে দাঁড়া দাঁড়াইছে খালেক রাহ সেনাপতি ছিলেন না সামান্য সৈন্য ছিলেন আমির সাহ সেনাপতি ছিল আমি একা ষাট হাজারের জন্য যথেষ্ট আমির সাহেব আচার্য জিজ্ঞাস করলেন যে ষাট হাজার আর তুমি একা এই যোগ বি কি शरीर रसुलर कथा मुर्दा कन्ना इसलाम আর মৃত্যু ব্যক্তি যত লক্ষ্য হোক একজন বেশি নয় মামলা কোনো ষাট জন ষাট জনের ষাট হাজার বিখ্যাত জন্তুদের দিওয়ানদ। আপনারা পাথর দেখেন নাই 2008 এর দেখা। রুমে ওই किला আছে যে কিনা আরাম করতে হবে আবদ্ধ হয়ে চোখে দেখতে আর একটা দেওয়াল দুইটা মানুষ কেন তিনটা মানুষ সমান উচা সমান মুসলমান বাইরে কয়েকদিন চিল্লাপালা করবো তারপরে চুলা দিয়ে আমরা কিছু করতে পারবো না মুসলমান অবরোধ করছে কিলা। কি বুদ্ধি বলে আমাকে উঠে যদি উপরে ফিকা মারতে পারেন তাহলে আমি ফটক খুলারি করছে খালেদ লক্ষ লক্ষ শূন্য ভিতরে তুমি একা কি করে করবে বলে এটা আমি জানি তোমাদেরকে তোমাকে আমি ফিকা মারব আর মৌদের মুখে তোমাকে ঢেলা দিব এটা তো আমার পক্ষে সম্ভব না বলে দিলে আপনার যদি সম্ভব না হয় তো আমার জন্য যেটা সম্ভব ওটাই আমি করি সেখান ভিতরে রশি বাঁধছেন আর ঘুরাইতে ঘুরাইতে মারছেন দেওয়ালের উপরে আটকা এসে নিজে বাইতে বাইতে ইচ্ছা উপরে উঠছেন সবাইকে সালাম দিছেন যে সালাম আমি কিন্তু যেটা বলছেন সেটা হলো উদ্গুলো তোমরা শান্তির সাথে গণিমতের মাল জমা করার জন্য ঢুকো আমি কাম পুরা করে দিচ্ছি একা উনি জানতেন ইসলাম আর দিন ছাড়া মানুষ জিন্দা হইল এটা জিন্দা না এটা আল্লাহ আল্লাহ মুর্দা যদিও এই অনুভূতিটা আমাদের ভিতরে নাই দিন আর ইসলাম ছাড়া সে যত বড়ই জিন্দা হোক আর যত বড়ই সুস্থ হোক আর যত বড়ই শক্তিশালী হোক যদি তার ভিতরে দিন না থাকে আর ইসলাম না থাকে সে যত বড় সুস্থ হোক সারা দুনিয়া যদি বলে তো মারছে সুস্থ কেউ নাই সারা দুনিয়া আর তারপর আল্লাহ রসুলের কথা মতো সে এজন্য কির্দার যেরকম কোনো দাম নাই আল্লাহ রসুলের সমাজে কোনো কি নাই দাম নাই মুদার যেরকম দাম নাই দিন আর ইসলাম ছাড়া ব্যক্তি সে যত বড় সুস্থ হোক যত বড় শক্তিশালী হোক যত বড় আয়ু হোক যত কিছু ঘোষণা হলো সে মুর্দা সে কি মুরগা সে জিন্দা মুর্গার যেরকম আমাদের সমাজে কোনো দাম নাই আল্লাহ কোন জিনিসের অভাব মুসলমানকে রাখেন নাই মুসলমানদের কাছে সব কিছু আছে কোন জিনিসের অভাব নাই কিন্তু মুসলমানদের শুধু বুঝের অভাব আছে কাছে দিন আর ইসলাম ছাড়া ব্যক্তির কোনো দাম নাই কোন দাম নেই কোন দাম নেই একটা কুকুরের দাম আছে কিন্তু আল্লাপাক ওই ব্যক্তির কোন দাম রাখেন নাই যার কাছে ইসলাম নাই যার কাছে দিন নাই ইসলাম ইসলাম ইসলাম যার কাছে নাই ও হোক আবারও ঘুরে দেখে ও রাস্তা ফাটায় ফেলতেছে ওর দাপটে রাস্তা ফাটে যদিও মানুষ দেখতেছে ওর দাপটে এলাকা কাটে যদিও মানুষ দেখতেছে পরিসারায় ইশারায় সবকিছু ঘুরে যদিও মানুষ যত কিছু দেখুমার ছাড়া তোমার জিন্দি মুর্দার জিন্দি মুর্দার জীবন যেরকম তোমার জীবন ওই আর দ্বিতীয় হলো সোনা রাখো মুর্দার যেরকম তোমার সমাজে কোনো দান নাই মৃত্যু ব্যক্তির কোন দাম নিচে দাফন করো আল্লাহ আল্লাহ রসুলের সমাজ ও দিন ছাড়া ওই ব্যক্তির কোনো দাম নাই কোনো পরিচয় নাই কোন বেলু নাই কোন আল্লাহর কাছে তার কোনো দাম নাই কোন পরিচিতি নাই কোন পরিচয় নাই কোন মূল্য নাই কোন স্থান নাই কোন কিছু নাই বড় আধিপত্য তো যত বড়ই থাক কোরআন দিয়ে আমাদেরকে বুঝেইতে চেছে কোরআনে কাহিনী দিয়া ভরা ভরা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন পাঁচশো আয়াত শুধু হইলো হুকুমার আকামের বিভিন্ন জাতির কাহিনী আল্লাহলা আমাদের সামনে শুধু এই উন্নতকে বুঝানোর জন্য আর কিচ্ছু না এই উন্নতের আকলকে এই উম্মতের বিবেককে আলোকিত করার জন্য এই উম্মতের বিবেককে কাজে লাগানোর জন্য কেননা বেরে দোস্ত আল্লাহ ওই এসান এই জন্য ফেরা এখন আল্লাহরই বাছাই করব এই উন্মত কে এই উন্মতের উপরে আল্লাহ এসাম করা যে শেষ নবীর উন্মত এদেরকে বানায় দিচ্ছেন কি করছেন লজ্জিত করবো না আপনাকে আমি লজ্জিত করব না বিবেক নাই রেখা আমাদের আর শুনি আমরা বিবেকের অন্ধ প্রাণ হলেন না আমরা শুধু অন্ধ না আমরা বিবেকের মাতাল পাগল না আমরা বিবেকের মাতাল যেরকম নেশাওয়ালা নিশা করে মাতাল হয়ে যায় আমরা বিবেকের মাতাল ইমাম সপ্তাহের ভিতরে কয়েকবার পরে এটা এটা হলো আয়াতের তর্জমা এই আয়াত জিবরিনা শেষ করতে পারে নাই আল্লাহ নবী হাত বলতেছে আমি আমরা বিবেকের আন্দা বিবেকের অন্ধ আমরা বিবেকের অন্ধ আমরা বিবেকের মাতাল আপনাকে আমি রাজি করে ছাড়ব কিন্তু নবী আখেরাতের কোন বস্তু চান নাই যে আমার চান এত বড় করে দিতে হবে চান নাই চাইতেছেন কি আমার একজন উন্নত জাহান নামে থাকলে ওই পর্যন্ত আমি রাজি হব না জিবিল কে স্টপ করে দিছে আয়াস শেষ করছে শেষ করার সাথে তোমার জাতির কথা আমি রাজি হব না ওই পর্যন্ত আমার একজন উন্মত যদি যাহার নামে তাকে আমি রাজি হব জন্য এতটুকু কিন্তু উন্মত আজকে ওই নবীর নাজেল করে দিচ্ছেন নাজেলের পরে চায়াও করিস একজন উম্মদনাথ জাহান নামে থাকলেও আমাকে আপনি রাজি করতে পারবেন না আমি ব্যাকা হয়ে ইসলাম কেন আমাদের জন্য প্রয়োজন দিন ছাড়া বাচার জীবিত থাকা দিন যার ভিতরে নাই সে জীবিত না সমাজে সে কোন দাম নাই দিন হিন জিন্দি কসম খোদার কাছে কোন দাম নাই কুকুরের দাম আছে কিন্তু তার দাম নাই কোরআন উঠান্তার কথা কোরআনে আছে কুট্তাকে আল্লাহ দাম দিচ্ছে কত দাম কত দাম দিচ্ছে কুটাণের অংশ বানাইছে কোরআন কালকুট বললে তিরিশ নীতি পাইতে বাদ্য ফেরস্তার লেখত বাদ্য কালগুন গুন আরবিতে কুকুরে বলে কাল গুন আর কেলা বললো কুকুরের বহু বছর আবার এই কুত্তা জাননাতেও যাবে বোঝাবে বুঝাবে আসাবে সাহাবে কাপের কুকুর জাননাতে যাবে বোঝাবে আসহাবের কাহাতের গুহ আছে কুকুরের খবর আলাদা রাখা আছে লেখাই আছে কুকুরের খবর সাতজনের খবর আলাদা রাখা আছে সে জান্নাতে যাবে সে এদের সাথে নিয়েছিল মানুষ দেখলে কি করে মানুষ দেখলে কি করে অপরিচিত হইলে কি করে চিল্লায় তো কুকুর এদের সাথে নিছিল তারা পলায় যেতেছিল তারা মনে মনে ভাবতে ছিল তুই আমাদের সঙ্গে নিলি কেন বিপদে পালাবি আবার কুকুরের আরেকটা স্বভাব আছে সাতজন বাঁধতে ছিল তুই জানবো গেলেইলি বিপত্ত দুইটা হইব মানুষ দেখলো চিল্লাবি আর জাতি দেখলো চিল্লা আমরা তো পলাই জি গেছি ধরা করে যাবো তো কুকুর পিওর বাসায় বলতেছিল তাদের বাসায় আমি এই জন্যই তোমাদের সাথে চলছি আমার সাথে সাক্ষাৎ হয় প্রথম কাজ করবো আমি ওইটা জাতিবাই দেখলে ওরে আগে কোটওয়াট করে দেবো জাতিবাই চুপ হয়ে যায় কি যায় চুপ হয়ে যায় আর দ্বিতীয় তোমরা যেখানে যে আশ্রয় নিবা। তা ওর কর্ম কে ভালো লাগছে বিদায় কোরআনের অংশ হয়েছে আর জাননা কেউ জান যেটা বলতেছিলাম মেরে দোস্ত মেরে দোস্ত ওই কুকুরেরও দামাল্লার কাছে কিন্তু দিন যে জিন্দিগিতে নাই দিন সুঠাম আর যত আয়ু হোক না কেন্লা রসুলের ঘোষণা ও মুর্দা যেরকম মুর্দা সমাজে কোন রান নাই সমাজে পুরো কোরআন বলা কাহিনী দিয়া কখনো উপদেব কখনো দৃষ্টান্ত নিয়ে আসছে নবীর ঘরের দৃষ্টান্ত নিয়ে আসছে নবীর ঘরে নবীর সন্তানের দৃষ্টান্ত নাই মুরদা মুখীর তোমাদের কাছে আমাদের কাছে কোন দাম নাই। কোন পরিচয় নেই পরিচয় আমরা কোরআনে নবী বলতেছে সে আহ ইনাহিন আহলি এটা আমার বংশ আমার সন্তান আবার কখন ওই স্ত্রী নিয়ে আসছে কখনোই স্ত্রী নিয়ে আসছে ওটো কোরআনে দেখাইছে কোনো পরিচয় নেই কোন দাম নাই আসে আসিয়া জিন্দা জিন্দার দাম আছে আসিয়ার ও দাম আমাদের কাছে আছে আসে আসিয়ারও দাম আছে আমাদের কাছে আসিয়ার দাম বহু দাম পুরা নিজে বলতেছে সামনে দাঁড়া দিছে এই যে আসিয়া জান্নাত দেখ চোখে দেখা দিতেছে আঙ্গুল দিয়া আসিয়া জান্নাত দেখতেছে আর খুশিতে আটখানা হইতেছে আর ফেরাউনের শাস্তি আর আমি একা একা জান্নাতে কি করে থাকবো আমার সঙ্গী ফেরাউন তো জাননাতে আমার সাথে যাবে না তো আল্লাহ বলে জান্নাতে সঙ্গী ওরকম দিব যার উপরে ব্যক্তিত্ব নাই মোহাম্মদুল নসুরুল্লাহ তোমার জান্নাতে সঙ্গী এই জন্য মোহাম্মদ কি আসিয়া স্বামী মাত্র দুনিয়াতে আসছে আসবে এর আগে তিন দিদি দুনিয়াতে পাঠায়ে দিছে যাও জানা मर घरे पीछे जन्म नहीं তো দাম আসে নাই দাম নাই চাচার কাছে যদিও চাচা যান দিয়া দিতেছেন কি চাচা কি করতেছেন सब दि अब चार बस पता चाबाई अवरोधे जीवन काटाई से चार बच्चर बीजार আর দিন কি জিনিস আমরা ভাবতেছি দিন আমাদের না থাকলেও চলে যাবে আমরা তো জীবিত আছি আমরা তো সুস্থ আছি আমাদের কাছে তো আছে खाएा ना दाना ना चिंता हार्थे যেরকম রু ছাড়া জীবিত থাকা যায় না দিন ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে এই জন্য দিনের প্রয়োজন এই জন্য দিনের কি এই জন্য দিনের প্রয়োজন মুদ্রাকে যেরকম সিধা নিয়ে কবর ডালে যাদের কাছে কোন দরকার নাই হাসপাতাল দু এক দিন লেগে কি চিন্তা করা হয় হিমালে এখন ঠিক না ছেলে আইলে বাস্তব এটা কি আসল চিন্তা আসল চিন্তা কি তাড়াতাড়ি কবর মাল্লা বলে যে তোমরা যেরকম মুর্দার জন্য একটাই তোমাদের চিন্তা তাড়াত এর জন্য আমাদেরও চিন্তা দারি পাল্লার প্রয়োজন নাই সিধা জাহান্ন নিয়ে ডালো চলো নুক বলে শুনো শুনো শুনো আমাদের কাছে একটা চিন্তা দাঁড়া হলো যার ভিতরে দিন নাই যার ভিতরে দিন নাই যার ভিতরে যাবে না কিছু নাই এই জন্য দিন প্রয়োজন বুঝে কি পারলাম বুঝে আসলো আপনাদের কিন্তু মেরে দোস্ত আমি যদি জীবিত থাকতে চাই জীবিত এই জন্য এই জন্য এই জন্য মুসলমানের মত নাই মুসলমানের মৌধ এটা কিন্তু আমরা বাংলা শব্দ না এটা কিন্তু আরবি শব্দ এনতে কাল মানি হলো স্থানান্তর হওয়া কি হওয়া স্থানান্তর হওয়া এনতে কাল মানি स्थान ज्यादातन रूहे जगते कलते आखिर पेटे जेहसे मुसलमान मुख नई मुसलमान मुसलमान मुख नहीं মুসলমান মরে না সে তো পরিবর্তন রুহের জগতের প্রশস্ততা কতটুকু ওটা আল্লাহ এনেমে আসে কারো এনেমে নেই কোনো উজুর দাঁড়ায় বলতে পারবো না যে রুহের জগৎ এত প্রশস্ত ছিল নাই কি जगत कोई इंतकाल संकीर्ण बिल्कुल बस दस मार्ग वही अवस्था इंतकाल कर विशाल जगते नहीं आज दुनिया चक्षुला शेष पर्त देखा जाए জগতে শান্তির সবচেয়ে ছোট প্লট কত বড় জানেন কত বড় আড়াই কাঠা দেড় কাঠা দুই কাঠা পাঁচ কাঠা না না এই আপনাকে ওই রকেট যার গতি হবে দৃষ্টি শক্তি পরিমাণ কতটুকু যতটুকু তার বৃষ্টি জান্নাত দেখতে কত বছর কত এক হাজার বৎসর লাগবে এক হাজার বৎসর হ্যাঁ এখন কোন গাছের চোষা খান কোন গাছের হ্যাঁ चोा ठीक ना कीसर गो मजा जबरजुदे गोषा कजा गिर चा कजा आज के कांग्रा घ्रांच छड़ाई আমি তো রমজানের পাঁচ দিন আগে আসছি জাজিরাতুর কমর দিঘা এটা আমি কড়াই জায়গায় বলি ওই একটা ফল পাওয়া যায় বেলের মতো এটাকে যদি কাঁচা খান আর যখন পাববে তখন এটাকে যখন খাবেন তো সাতটা গ্রাণ আছে আর ভিতরে ষাটটা মজা আছে কত সাতটা গ্রান সাতটা মজা আমি খাইসিয়ার বইলেছি শূন্য পাখিটা একটা কালার এমনি পাগলখানে মেরে দোস্ত এই জন্যই বলতেছিলাম তিন কেন প্রেজ কেননা জীবিত থাকতে হলে দিন ছাড়া জীবিত থাকার কোন বিকল্প রাস্তা নাই মুদা কিন্তু এখন প্রশ্ন হলো দ্বিতীয় যদি এটা বুঝে আইসা থাকে যে দিন কেন প্রয়োজন কেননা দিন ছাড়া আপনি জীবিতও না আর দিন ছাড়া আপনার আমার কোনো মূল্য নেই কোনো পরিচয় নেই সেরক আপনাকে ফুলের মালা পড়াইতে পারে সর দুনিয়া আপনাকে ফুলের মালা পড়াইতে পারে সারা দুনিয়া আপনার প্রশংসায় আকাশ চুমু হইতে পারে কিন্তু একটা কুকুরের দামে আপনার আমার দাম নাই দিলে বসা এই মেরে দোস্ত আল্লাহ রসুলকে দিন দিয়া পাঠাইছেন আপনি দিন নিয়ে যান মানুষকে পূজা যে দিন ছাড়া তাদের কোন সরদার সে হইতে পারে সেনাপতি সে হইতে পারে কোম্পতি সে হইতে পারে কোমের সর্বার সে হইতে পারে দেশপতি সে হইতে পারে পুরো জগৎপতি সে হইতে পারে যদি দিন তার কাছে না থাকে তো তার কোনো দাম কোনো পরিচয় কোনো মূল্য সে না জিন্দা সে তার কোনো দাম পরিচয় পরিচিতি মূল্য কোন স্থান আমাদের কাছে নাই এই কথা আপনি বুঝান এই জন্য আপনাকে আমরা পাঠাইতেছি আরেকটা কথা আপনাদেরকে বুঝাই ফাঁকে লম্বা হয়ে যেতেছে তারপরে বুঝাইতে বাধ্য বুঝাইতে হবে আমাকে আমারও তো কলায় ফাঁকা আসবে যদি আমি না বুঝাই না আরেকটা জিনিস আমাদের জন্য নির্বাচিত সমগ্র সৃষ্টির জন্য সমগ্র প্রাণীর জন্য সমগ্র সৃষ্টির জন্য তার সুখের পরিবেশ মেরে মেরে দোস্ত আমাদের জন্য দিনের পরিবেশকে নির্ধারণ করছেন আমাদের জন্য बुजुर्गे जी बचते जीते उन्नति बुझी सबकिबकि धारण करोला आकाश मस पानी প্রাণীর জন্য জঙ্গল প্রত্যেক প্রাণীর জন্য আপনিও দিনের স্থানে আর দিনের পরিবেশে সুখী এ জন্যই আল্লাহ হাসপাতাল শোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে ফয়দা করছি আমি অন্য তোমাদের উপরে এরসান করছি বড় বড় সৃষ্টির সেরা আমি তোমাদেরকে মুসলমান বানাইছি যেই মুসলমান আমার কাছে সবচেয়ে প্রিয় আর শোনো শোনো শোনো শোনো আমি সৈদুল আম্বিয়ার কুমদ তোমাদেরকে বানাইছি আমি তোমাদের জন্য স্থান করছি পরিবেশ তোমাদেরকে নির্ধারণ করছি পাখি ছন্দ সুন্দর ছন্দ লেখছেন চুবুল কফাস বাসা চামনী দার মুসাফির হার পূজা বাসাদায় চুবুল কপাস বাসা চমনিয়ার ঘন্টা আমেরিকায় বইও প্রবাসী ঠিক না অস্ট্রেলিয়াও প্রবাসী সারাদিন কে ঘন্টা বাজে হ্যাঁ দেশের বাজে এই সাদা আমি পঁচিশ তারিখে আসছি গত মাসে রাজের দিকা আসার একদিন আগে চব্বিশ তারিখে মক্কায়ালারে ব্যাপারেছি তো প্রথমে আমার উর্দুতে জিগেছে আমিও বইছি ট্যাক্সিতে না পাকিস্তান বছর হলো পঁচিশ বছর কত পঁচিশ বছর আমি বাড়িতে যান কয়েক বছর পর পর আবার ছাব্বিশ হইলে না আর তেরো বার হইব ঠিক না হ্যাঁ বারোবার বাড়িতে গেছেন তো আপনার লাইফের মজা নিবেন কি লাইফের এর তো কোনো মজাই পান বারম্বার গেছেন বাড়ি খাওয়া ঠিক না মা বাবা লোক থাকা আত্মীয় স্বজনের লোক থাকা এটাই তো লাইফের এনজয় ঠিক না তো এই যে চোখ দিয়া পানি পড়তেছে ঠিকই করছেন আপনি লাইফ কোনো মজা ক্যালকুলেটার ডিজিটাল ক্যালকুলেটার বলে বেরিস একটা চাহিদা পূরণ করবো না দেশে যাবো হ্যাঁ তো কবি খুব সুন্দর দেখছে খোলা বাগান কত মজা উঠতাম খোলা আকাশে উঠতাম কবুতর ছেড়া দিলে দেখেন ডিগবাজি খায় ঠিক না কেন ডিগবাজি খায় জানেন কেন मायर चाले आबद्ध क्या करनी खाचा क्या लुकैली हाय तो डिगबाजी खेलते तु छा दिस तो एक तो डिगबाजी खेल मजा नहीं आनी আপনি চেরাখানা বানান সে স্বাধীন না ও দুনিয়ার উম্মতে মোহাম্মদী আল্লাহ আমাদের জন্য দিনের স্থানকে নির্ধারণ করছেন আর দিনের পরিবেশ পায়ে যদি চুতো না থাকে তোমার যদি থাকার মতো ঘর না থাকে কিন্তু তুমি যদি দিনের স্থানে থাকো আর দিনের পরিবেশে থাকো কষ্টা তুমি সুখের থাকবা সুখে शुके तक बाँ शुके। और और तुमार जीवन थे सुख बेड़ा जाए कि सुख बुख सुखा सुख एकाएक जीवन सुखी होना পারিবারিক জীবন সুখী হবে না আমি নাচায়া ছাড়বো তার কোস থামা কোসুল বা তোরে আমি জঙ্গলের প্রাণীর মতো নাচায়া ছাড়ব নাচায়া তুই নাচবি যেমন আমরা জব করে আর মানি টোলা করছে না করে নাই করছে দেশি বৎসর ছেলে বাপকে গুলি করা মারত না কুমিল্লায় মারত বাই গলায় ছুরি চালাইতো না আমাদের জন্য দিনের পরিবেশ ধারণ করতেন पेटे पाथर ठीक गाय कपड़ ठीक पै जुटा नई ठीक ठाई नई ठीक से चलार मत कितु तरह सुखी क्यों दिन सुखी सुखी हाँ सुखी ओ समे नारी भावे स्वामी पायर बीच जानना तो पायर तारा चुनते राजी है वही समाजे ছেলে জানে মা বাবার পায়ের নিচে আমার আপন জনার কেউ নাই তো প্রতিবেশীর পায়ে কাটা বিদলে প্রতিবেশী আর কত বেশি কুক করে পাশের প্রতিবেশী বেশি ব্যতীত হয় আর আকাশ থেকে পুরান ঠিক না নাই হ্যাঁ মিসে মেহমানকে খাওয়ায় না নাই হ্যাঁ মিসে হ্যাঁ рою শিরু নালা আনসু সিম ولو কানা ভিহম আসসা নিজেরা পুকে কাটত কিন্তু কিছুmilse আরেকজনের প্রয়োজন সামনে আসছে তো তাকে দিয়া সরুর কোরা কুরআন নামায় নিছে নিজে কি ভাষায় মরতেছে কিন্তু আরেকজনকে পান করায় ইতিহাস কোরা গেছে ইতিহাস আমার দরখান দে আর বাইরে দাও সে বলসে আমো বাইরে দাও বাইরে চওড়া পুতুণ্ডই আপন বই টিতে আসার দিয়া বলতে হায় পানি পান করল ইতিহাস বেড়া গেল কেমন পর্যন্ত মানুষকে দেখা গেল যে দিনের পরিবেশের ভিতরে কি সুখ আছে এটার নাম সুখ রাস্তা দিয়ে হাঁটতে পারবে না সব কিছু ব্যয়া যাবে এটার নাম শুকনা এটার নাম লাইফ না নো লাইফ এটার নাম সুখ না প্রসংখান বুঝে আসুক আর এই জন্যই দিন প্রয়োজন দিন ছাড়া বিকল্প কিছু নাই এখন এই দিন জিন্দেগীতে আসতে হইলে আল্লাহ রসুর যেরকম দিন নিয়ে আল্লাহ পাঠাইছেন এরকম प्रत्येक जीवन रहा ग्रहण करमर अमर अमर अमर अमर से मरवे चिर जीवन जीवन देवरण जलिन दीते कदा छो लिया নাম আলাদা আলাদা প্রত্যেকটা বকরির নাম আলাদা আলাদা আল্লাহর নবীর যত জিনিস ব্যবহার করছে প্রত্যেকটা নাম আলাদা আলাদা আছে যেমন ইয়া নাম ছিল আরব দেড়ছে পিউর আরবি পারত যেদিন আল্লাহ রসুলের খেদ মতে আসে গাদা ওই দিন আল্লাহ রসুলের কাছে এই গাদা এই সব পিউর আরবি ভাষায় বলছিল আল্লাহ রসুল আমার খ্যাদ মতে রাখবো আমার পিঠে আজ পর্যন্ত কোন নবী ছাড়া ওঠে নাই আমার বংশের পিঠে নবীরা উঠছে আমিও চাই আমার পিঠে নবী উঠুক নবী ছাড়া যেন কেউ আল্লা রসুল আছে কিন্তু তাল্লা রসুল নিয়ে আসছে শাহবা বলছে রসুল আল্লাহ এত শিক্ষিত গাদা আমরা পালতে পারবো না আপনি পালেন আপনি চাইয়ে দিলাম এত শিক্ষিত গাদা তো আমরা পালা সম্ভব না চিপাড় দিশা আর দৌড় এর আর দৌড় চিপকাড়ার দৌড় চিপকার আর আর দৌড় সামনে যায় একটা কুয়া পাইছে হোটেল ভিতরে ছাপ দিয়া চির দিনের জন্য কবর বানায় সুের পরে আমি জীবিত থেকে গেছেন। মক্কার কবর স্থানে তো ঢুকতে ডাইন দিকে একটা মসজিদ আছে ডাইন দিকে ঢুকতে বাম দিকে হইলো উঁচুখানা পেশাবখানা ঢুকা আর ডাইন দিকে হলো একটা মসজিদ এই মসজিদের নাম হলো মসজিদের সাজারা আল্লাহর যখনই এখান দিয়ে খাস আল্লাহর সালাম দিতেনের সর্বশেষ নবী আপনার উপরে সালাম গাছও জানতো কিন্তু আজকে উম জানা এই জন্য আল্লাহ আল্লাহর রসুলকে মেহান্ন দিয়া পাঠেন শুনো শুনো তোমার জন্য জরুরি কিন্তু এই পরিবেশকে টিকা রাখা এই পরিবেশের ভিতরে টিকা থাকা আর এই পরিবেশকে টিকা রাখা এই পরিবেশের ভিতরে টিকা থাকা আর এই পরিবেশের ভিতরে টিকা থাকা টিকা রাখা এই পরিবেশকে এটা তোমাদের যদি এই পরিবেশের ভিতরে না টিকলা আর যদি টিকা না রাখলা তো তুমি সন্তানের কাছে ওইটা দেখবো যেটা তুমি কোনোদিন স্বপ্ন চিন্তা করো নাই যেরকম আজকে দেখতেছি তুমি টিকা রাখা আর এটা টিকা থাকা দলিল এটা দলিল কি ফরস দলিল আপনাদেরকে জিন্দা দলিল দিতেছি জিন্দা যদি টিকা থাকা টিকা রাখা দাড়ি লিবিয়ায় আবু লুবা বানাইতেন না আর বাচ্চাকে দুনিয়ার কোনায় ভারত মহাসাগরের শেষ প্রান্ত সাউথ আফ্রিকা ওই ভারত মহাসাগরের শেষ প্রান্তের দেশ কমরুস চাষি রাত্রানের আগে এক ঘন্টা ওই কবরের উপরে বসে আসাম আর নিজেকে বুঝাইতেছিলাম সাথীরা বলতেছিল চলো না চলো না আমি বললাম আমার বসতে দাও তোমরা যাও আমি চলে যাবো নিজেকে পুজো বৎসরের মোহাম্মদ কে এই চাষিরার ভিতরে এই দ্বীপের ভিতরে এই সমুদ্রের পারে শুধু একটা পাহাড় চারটা পাহাড়ে একটা দ্বীপ এই চাষিরা তোর কোনদিন বিসর্জন দিত না বুঝা গেল এটাকে টিকা রাখা এটার উপরে এটা যদি টিকা না রাখতে পারি তাইলে বেড়ে বসত জীবনে সুখ বেড়ে যাবে মাস্ক যেরকম পানির থেকে উঠাইলে আমরা তো মাছের সমান সমান চিনেন না কেউ আমার বয়ান সঙ্গে চিনা থাকবো চিনেন কি ইলিশ মাছ সবচেয়ে আত্মমর্যাদাশীন মাছ পানির টিকা পৃথক আমরা যে পরিবেশ আমার জন্য নির্ধারিত করছে ওটার থেকে যখন আমি পৃথক হয়ে গেছি তাইলে না আমার সুখেছে যখন ঢুকে আসছে ঠিক না কি কি করছে করছে আর চুলার ভিতরে টুকাইছে যখনই দিনের খেলাপ কিছু আসছে কোন দিনের খারাপ এতটুকু আত্মমর্যাদা ছিল ওটা দিনের বিরুদ্ধে দিনের খেলা দিন থেকে চাই মৃত্যু ভালো কি আমি আপনাদেরকে হাদিস দিয়া বুঝি হাদিস দি হাদিস দিয়া হাদিস আছে খালি একটা কি করবি চুমা দিবি বলে প্রশ্নই উঠে না বলে তাহলে মরতে হবে বলে মরতে পারি চুমা দিলে কি না প্রশ্নই উঠে না এই আমি নিঃশেষ হয়ে গেছি তুই ভাবছ দুনিয়া ভাবতে পারে আমার মৃত্যু হয়ে গেছে আমি অসফলতার হাত ধোরা ফেলছি তোমার এইটার নামে ফর এটাই জরুরি এটার ভিতরে থাকা এবং এটাকে টিকানা এটাই মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে যখন মুসলমান এটাকে ছাড়ছে আর পরিবেশ দিনের তাদের বাহির হয়ে গেছে তো নিজের ঘরের ভিতরে সে সুখী না নিজের ঘরের ভিতরে সে ব্য নিজের স্ত্রীর হাতে সে লাঞ্জিত নিজের সন্তানের হাতে সে অপদস্থ লাঞ্ছিত নিজের সমাজে লাঞ্ছিত না কেন তোমার সবচেয়ে বড় ফরজ হইল দিনের পরিবেশের ভিতরে টিকা আর দিনের পরিবেশকে টিকানো এটা হলো সবচেয়ে বড় ফরজ এই খরচকে তোমরা আদায় করো मानुष आई समुद्र बाधाना अथच प्लने पार्टी लगे आठ घंटा से बोलते समुद्र बात আমি দিনের পরিবেশ তোমাদের জন্য নির্ধারণ করছি এটা থেকে কিঞ্চিত তুমি সরে যাইবা সুখ তোমার থেকে উড়ে যাবে আর দিনের পরিবেশের ভিতরে তুমি থাকবা তো তুমি সুখী থাকবে তুমি বাদশা থাকবে বাদশা বাদশা মাটির উপরে টোকা দিয়া ভূমিকম্প বন্ধ করে সমুদ্রকে চিঠি ছেড়া পানি ছাড়ে সমুদ্রের উপরে ঘোরা বনের আনন্দে দৌড়ায় যেখান থেকে পানি বাহির হওয়ানরা ওইখান থেকে পানি বাড়ি করে সম্ভব থেকে সম্ভব করে একটা কিসা শুনল কোরআনে একটা সুরা আছে সুরায় মোচা দেয় পারে আঠাশ করে আমরা ঠিক না আঠাশ করে না সুরায় মোচা এক মহিলা আসছে আল্লাহ রসুলের কাছে এখন ওই মহিলা আল্লাহ রসুলের কাছে আসছে আমার স্বামী তো আমাকে এই কথা বলেছে এখন এটা হুকুম কি তো রসুল বলে তো তিন তালা হয়ে গেছে তো মহিলা আল্লাহ রসুল এই জন্য আসছে আমি তো জানি তিন তালা হয়ে গেছে আমি আপনার দুয়ারে আসছি কেন নেই আমি একা থাকতাম কোনো অসুবিধা ছিল না আমার অনেকগুলো বাচ্চা আছে ওর পক্ষ থেকে ও যদি আরেকটি আরেকটা বিয়া করে তো আমার বাচ্চা মারা পড়বে আর আমিও যদি ছেড়ে চলে যাই না যে ঠিক আছে শোনেন আপনার লোক কমুন আপনারা আল্লাহ রেখুন এখন আপনারে কিলাম আপনি তো আমার কথা শুনলেন না আপনার আল্লাহকে কমুন এতটুক বলতে ওই মহিলার কথা যে মহিলার কোন পরিচয় ছিল না এখন চগড়া শুরু করে দিছে বলে আল্লাহ ফেলছে ওই মহিলার চগড়া আর ফয়সালা দিয়া পাঠায় ফয়সালা মহিলার পক্ষে কি নাম ছিল খাওয়া বুঝলি কালের পরে কুমল উঠে যানের বাদশা রাস্তা দিয়ে যাইতেছে উমর হয়ে গেছে আবার আমির অন্যী আমার কোন খবর না না শাসাইতেছে মাথা নিচে কেনাকারছে আমি ধরিত না সাপ আকাশের উত্তর থেকে আল্লাহ এর কথা শুনছে যার কথা আল্লাহ ছোটে তার কথা উমোর শুনবে না এটা কথা হইতেই পারে আরে যদি আমার বয়স কেমন পর্যন্ত হয় আর এই মহিলার বয়স যদি হয় আর কেমন ওই ভিড় এই জন্যই জরুরি এটার ভিতরে টিকা থাকাও জরুরি এটাকে টিকানো জরুরি এই জন্যই তুই মেহান্ন টিকা থাকারও মেহান্ন এই জন্যই সাহবাহতো দেখাবে এই জন্য আমার দুঃখ বেশি ব্যাথা বেশি যখন কবরে দাঁড়ায় গিয়া তখন মনে হয় যেন কবর এই কথাই বলে যে এই পরিবেশ আর বানানোই জরুরি করলে এই পরিবেশ বড়ই জরুরি আর কোন জিনিস জরুরি না এটি সবচেয়ে বড় জরুরি এই জন্য হয়ে দোস্তিন ছাড়া আমাদের কোন হায়াত নাই আমরা আমাদেরও কোন দাম আল্লাহ আল্লাহ রসুলের কাছে থাকবে না আর দ্বিতীয় আল্লাহ দিন আর দিনের পরিবেশ আমাদের জন্য নির্ধারণ করছেন এটার ভিতরে সুখ রাখছেন আর কোরানে আল্লাহ পয়লা দিছে পয়লা দিছে তোমাদের বেইমানির ভয় যদি না থাকতো তাইলে আমি কাকলের বের আর সোনা দিয়ে বাড়ি বানিয়ে দিতাম দিয়া সোনার জুতা দিয়া বাড়ি বানাইতে দিতাম ওদের রাস্তা গুলা সোনার বানাই দিতাম পরিবেশের ভিতরে নাই শুধু নাম রয়ে গেছে নাম নামের গল্প তো আল্লাহ এতটুকু দিছে সারা বিশ্বে উন্নত বিশ্বে গলি গলি বৃদ্ধাশ্রম আছে আলহামদুলিল্লাহ মুসলমান কোন দেশে বৃদ্ধাশ্রম নাই খাওয়ামো কুলিগিরি করে খাওয়ামো ঠিক না বাবারে দিয়ে বা কেউ যদি কয়েক দিয়ে কি করবা ঠিক না বড় দিয়ামু মারে দিয়ামো উন্নত বিশ্বে কয়জন এডস সারা আছে এটা গইনা বলা যায় আর মুসলমান দেশের কয়জনের জনের আছে এটা গইনা বলা যায় ঠিক না কয়জন আছে ভালো আছে কয়জনের আছে এটা হলো দিনের বরকত দিনের শুধু নামের বরকত আর আমরা যদি মেহান্ন করা পরিবেশ বানাইতে পারি আর ওই পরিবেশের ভিতরে নিজে ঢুকতে পারি আমরা চৌখে ফেরেস্তা নামতে দেখব সাহাবায় কেরাম সাকিনা চৌকে দেখছে কিতাবে আছে আমরা এরকম সাকিনা চৌকে দেখবো সাহাবায় কেরাম প্রত্যেকটা জিনিস চোখে দেখায় আল্লাহ নিবে যদি পরিবেশ বানাইতে পারি এটাই চলতেছে তাবলিক না পড়ছে এরকম কোনো দেশ নাই যেখানে তাবলিক না ঢুকছে এরকম কোনো এয়ারপোর্ট দুনিয়াতে নাই যেখানে তাবলিগওয়ালা পাওনা লাগছে ছাব্বিশ বার পঁচিশ বার দেখি বারপোর্ট পার্টাইয়ারপোর্ট দুনিয়াতে আছে যেখানে নাটক শেষ এটা তো মোহাম্মদ রসুল উল্লাহ মেহানের মেহান আর এই পরিবেশ বানানোর পিছনে লাগবে আর এই পরিবেশকে তৈরি করবে तर मस्जिद सबल कटा दस मस्जिद बोले सबल कटा দশটা ঠিক না আসলে ওই দ্বীপ না গেলে আপনি নসিব বুঝবেন না যে আপনার নসিব কেমনে খুলছে ওই দ্বীপ যদি না দেখেন তো আপনার নসিব বুঝবেন না যে নসিব কেমনে ফাইটা গেছে খুলছে এত সুন্দর দ্বীপ সমুদ্রের ভিতরে ভারত মহাসাগরের ভিতরে এই তো আমরা রমজানের আগে ওইখানে ইস্তেমা করে আস এত সুন্দর তীর সমুদ্রের ভিতরে আল্লাহ বাড়া রাখছে সারা দুনিয়া ওইখানে ঘুরতে আসে সারা দুনিয়া পুরা ইউরোপ সারা বৎসর ওইখানে যেরকম আমাদের শীতকালীন পাখি যাকে যাকে এসে পড়ে সারাটা বৎসর ইউরোপ ওইখানে এরকম যাকে জাকে পরে আল্লাহর মেহরবানি ওইখানে তাবলি ঢুকার কারণে এস্তেমা হওয়ার কারণে যত ইউরোপিয়ান পাখি ওইখানে আসে প্রত্যেক মাসে দুই চার বিশটা একশোটা মুসলমানরা ফেলে প্রতি মাসে দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা কোনো কোনো মাসে একশোটা বেশি চাকে চাকে মুসলমান দিতেছে করতে সাদা চামড়া জিজ্ঞাসা কেমনে মুসলমান হইল কে এখানে পড়ছিলাম কেমনে জানি মুসলমান এখন কবাস এখন আরকি তখন হয়ে গেছি এখন আর কি মহিলা ওই মহিলা আমি চিনি ওর স্বামী কেউ আমি চিনি ওর স্বামী দশ বছর আগে মুসলমান হিসেবে মহিলা দশ বছর পরে মুসলমান হিসেবে ও আর ছিল এই আমাদের যে জীবনকে আমরা তোমাদের দেশে চিন্তা দিয়ে যাচ্ছে দিনের পরিবেশের ভিতরে আত্মীয়তা সম্পর্ক যতটুকু মর্যাদা আজকেও আছে উন্নত বিশ্বে আত্মীয় মর্যাদার কোন মূল্য আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ এতলা ছেলে কাঁদে ফেলা ধরে হাসপাতাল নেওয়া যায় ইসলামের বর্তমান থাকে তাইলে প্রথম দাস কিন্তু আমি করব দশ মুসিদ থেকে আমি দশটা বিদেশের জামাচ্ছি যাদের কাছে বলেন ভ্যালু আছে সারা দুনিয়ার ভিসা পাওয়া যায় আর কোনো দেশের পাসপোর্ট এর এত ভ্যালু নাই যে সারা দুনিয়ার ভিসা পাবে নাম দেখবেন না এক দুই তিন চার পাঁচ সব পান্ডা কেমন দূর হয়েছিল কেউ মাসিনী পটুয়ালি গাওয়ার মসী গ্রাম তো আপনারা দুটাল চলতে শুরু করলাম তুমি শেষ পর্যন্ত পৌঁছে আরো